কোন কথা বলবেন না তাদেরকে পরিশুদ্ধ করবেন না দিকে রহমতের দৃষ্টিও দিবেন না তাদের জন্য রয়েছে বেদনা দায়ক এই তার ইজাহ কে টাকি এটা কত বড় ঝন্যতম মারাত্মক অপরাধ যে এই ইজারা। টাকনুর নিচে প্যান্ট পরিধান করে টাকনুর নিচে দেটাকে লঙ্ঘন করা কে ইসলাম খুব কঠিন চোখে দেখে এই জন্য নবিস কঠিন কঠিন শাস্তি গুলার কথা বলছেন আল মুসবেল ইজাহ যে মানুষরা তাদের ইজারকে ইসবাল করে টাকনুর নিচে ছেড়ে দেয় দ্বিতীয় মানুষ হল আল্লাহর কসম এটা আমার এত টাকা কিনা মানে আপনি যা বলবেন তার থেকে বেশি তার কিনা আল্লাহর কসম এইভাবে করে করে মানুষের কাছে মিথ্যা কসম করে মিথ্যা শপথ করে করে জিনিস বিক্রি করে এই মানুষগুলার জন্য এরকম আজাব আর একটা মানুষ হইল আজকে একটু অনুগ্রহ করলো কিছু দান করলো বা কিছু উপকার করলো দুদিন পরে একটু বেশ কম হইলে বাস সাথে সাথে খোঁটা দেওয়া এই খোটা দানকারী মানুষদেরকে আল্লাহ পাক এই আজাব কথা বলছেন